পঞ্চদশ অধ্যায়ে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ দান দেহ হৃদয়ে তোমার পদ দন্দ গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনলে চৈতন্য কথা ভক্তি লভ হয় হ্যান মতে মহাপ্রভু বিদ্যার আবেশে আছে রূপে কারে না করে প্রকাশে সন্ধ্যা বন্দনা প্রভু করি ঊষা কালে নমস্করি পড়াইতে চলে অনেক জন্মের ভিত্ত মুকুন্দ সঞ্জয় পুরুষোত্তম দাস হয় তাহার নয় প্রতিদিন সেই ভাগ্য বন্তের আলয় কড়াইতে গৌরচন্দ্র করেন বিজয় চণ্ডী গৃহে গিয়া প্রভু বসেন প্রথমে তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে ইতিমধ্যে কদাচিত কেহ কোনো দিনে কপালে তিলকনা করিয়া থাকে ভ্রমে ধর্ম সনাতন প্রভু স্থাপে সর্বধর্ম লোকরক্ষা লাগি প্রভু না লঙ্ঘন খনে দে আর নাই সে কভু সন্ধ্যা করি প্রভু বলে কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কেন কি যুক্তি হার তিলক না থাকে যদি বিটের কপালে সে কপাল শশান সদৃশ বেবে বলে বুঝিলং আজি তুমি নাহি কর সন্ধ্যা আজই ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা চলো সন্ধ্যা কর গিয়া গৃহে পুনর্বার সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার এই মতো প্রভুর যত আছে শিষ্যগণ সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ এতে কৌধত্ত প্রভু করেন কৌতুকে হেন নাহি যারে না চালেন নানা রূপে সবে পরশ্রীর প্রতি নাহি পরিহাস স্ত্রী দেখি দূরে প্রভু হয় প্রভু দেখি শ্রীহট্টিয়া কদের থেন সেই মত বচন বলিয়া ক্রোধে শ্রীহট্টিয়াগণ বলে অয় তুমি কোন দেশি তাহা কহত নিশ্চয় পিতামাতা আদি করি যত তোমার কহ দেখি না হয় জন্মকার আপনে হইয়া শ্রীহট্টিয়ার তনয় তবে গোল কর কোন যুক্তিতে হয় যত যত বলে প্রভু প্রবোধনা মানে নানা মতে কদর সে দেশি বচনে তাবৎ চালেন শ্রীহট্টিয়ারে ঠাকুর जबत्याहार क्रोध नहा्रोधे स्थान लिया जाए महा क्रोधे धरिया देवने तब से आसिया प्रभुर सखागणे सामंजस कर चले से ही खनि কোনো দিন থাকি কোন বাঙালের আরে বাওয়াঙিয়া তান পলায়ন এই মতো চাপল্য করেন সবাসনে সবে স্ত্রীমাত্র না দেখেন দৃষ্টিকোণে স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে শবণনা করিলা বিদিত সংসারে অতএব যত মহামহিম সকলে গৌরাঙ্গনাগর হেন স্তবনা হি বলে সকল স্তব সম্ভবে তাহানে তথাপিহ স্বভাব সে গায় বুধজনে হেন শ্রী মুুন্দ সঞ্জয় মন্দিরে বিদ্যারসে শিবৈকুণ্ঠ নায়কবিহরে চতুর্দিকে শোবে শিষ্য গানের মণ্ডলী মধ্যে পড়ায়ণ প্রভু মহাকুতুহলী বিষ্ণু তৈল সিরে দিতে আছে কোন দাসে অশেষ প্রকারে ব্যাখ্যা করে নিশকাল হইতে অবধি পড়াইয়া গঙ্গা স্নানে চলে গুণ নিধি নিশার অর্ধেক এই মতো প্রতিদিনে পড়ায়েন চিন্তেন সবারে আপনে অতএব প্রভুস্থানে বর্ষেক পণ্ডিত হয় সবে সিদ্ধান্ত জানিয়া হেন মতে বিদ্যারসে আছেন ঈশ্বর বিবাহের কার্যসূচী চিন্তে নিরন্তর সর্বনবদ্বীপে শচী নির সদৃশকন্যা চাহে অনুক্ষণে সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান দয়াশীল স্বভাব অকৈত বুদার পরম বিষ্ণু ভক্ত অতিথি সেবনে পর উপকারত সত্যবাদী জিতেন্দ্রীয় মহাবংশজাত পদবী রাজপন্ডিত সর্বত্র বিখ্যাত ব্যবহারে পরম সম্পন্ন একজন অনাসে অনেকেরে করেন অপোষণ তার কন্যা আছেন পরম সুচরিতা মূর্তিমতী লক্ষ্মী প্রায় সেই জগৎ মাতা শচী দেবী তারে দেখিলেন যেখানে এই কন্যা যজ্ঞা বুঝিলেন বার গঙ্গা স্নান পিতৃ মাতৃ বিষ্ণু ভক্তি বিনেনা হিয়ান দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে নম্র নমস্কার করেন চরণে आईओ करें महा आशीर्वाद यज्ञपतिक कृष्ण तुमार करुण प्रसाद गंगा स्नान आई मने करें नक कामना ए कन्या पुत्रे हौक घटना राज पंडित इच्छा सर्वगोष्ठी शने प्रभुरे कर दानी जने दैवेशची काशीनाथ पंडित रानी বলিলেন তারে বাপ শুনো এক বাণী রাজপন্ডিতের কহ ইচ্ছা থাকে তান আমার পুত্রের করুণ কন্যা দান কাশীনাথ পণ্ডিত চলিলা সেইখানে দুর্গা কৃষ্ণ বলি রাজপণ্ডিত ভবনে কাশীনাথ দেখি রাজপণ্ডিত আপনে বসিতে আসন আনি দিলেন সম্ভ্রামে পরম গৌরবে বিধি করে যথোচিত কি কার্যে আইলা ভাই জিজ্ঞাসে পণ্ডিত হাসিনাথ বলেন আছয় এক কথা চিত্তলয় যদি তবে করহ হ সর্বথা বিশ্বম্বর পণ্ডিতেরে তোমারও দুহিতা দান কর এ সম্বন্ধ উচিত সর্বথা তোমার কন্যারযজ্ঞ সেই দিব্যপতি তাহার উচিত এই কন্যা মহাসতী যেন কৃষ্ণের উম্মিনীতে সেই মত বিষ্ণুপ্রিয়া নিমায় পণ্ডিত শুনি আদি বিপ্রপত্নপ্তবর্গ সহে লাগিলা করিতে যুক্তি দেখি কে কি কহে সবে বলিলেন আর কি কার্য বিচারে সর্বথায় কর্ম জ্ঞা করহ সত্তরে তবে রাজপণ্ডিত হইয়া হর্ষমতী বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যা দান করিব সর্বথা বিপ্র ইথেনাহিয়ান ভাগ্য থাকে যদি সর্ব বংশের আমার তবে হেন সুসম্বন্ধ হইবে কন্যার চলো তুমি তথা যাই কহ সর্বকথা আমি পুন দড়াইলু করিব সর্বথা শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্র বর সকল কহিল আশি সচির গোচর কার্যসিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলাম সকল উদ্যোগ তবে করিতে লাগিলা। প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ সবেই হইলা অতি পরানন্দমন প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয় মোর ভার এ বিবাহে যত লাগবে মুকুন্দ সঞ্জয় বলে শুনো সখা ভাই তোমার সকল ভার মোর কিছু নাই বুদ্ধিমন্ত খান বলে শুনো সখা ভাই বামনিয়া সজ্জয়ে বিবাহে কিছু নাই এ বিবাহ পণ্ডিতের করাইবো হেন রাজকুমারের মতো লোকে দেখে যেন তবে সবে মিলি শুভ দিনে শুভক্ষণে অধিবাস লগ্ন করিলেন হর্ষমনে বড় বড় চন্দ্রাতপ সব টাঙাইয়া চতুর্দিকে রইলেন আনিয়া, পূর্ণ ঘট দীপ ধান্য দধি আম্রসার যত কোমঙ্গল দ্রব্য আছ এ প্রচার সকল একত্রে আনি করি সমুচ্য় সর্বভূমি করিলেন আলিপনাময় যত কো বৈষ্ণবার যত ব্রাহ্মণ নবদ্বীপে আছে যত কো সুসজ্জন সবারই নিমন্ত্রণ করিলা সকলে অধিবাসে গু আসি খাইবা বিকালে অপরাহ্ন কাল মাত্র হইল আসিয়াং বাদ্য আসি করিতে লাগিল বা জুনিয়াং মৃদঙ্গ সানাই জয় ঢাক করতাল নানা বিধ বাদ্যধনি উঠিল বিশাল হাটগণে পড়িতে লাগিল রায়বার প্রতিব্রতাগণে করে জয় জয়কার বিপ্রগণে লাগিল করিতে বেদধ্বনি মধ্যে আসি বসিলা দেজেন্দ্র কুলমণি চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ সবেই হইলা চিত্তে মহাকুতুহলী তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা ব্রাহ্মণগণের সবেলা শিরেমালা সর্ব অঙ্গে লেপিয়া চন্দনে এক বাটা তাম্বুল সে দেন একজনে বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই কত যায় কত আই অবধি না পাই মধ্যে লোভীষ্ট অনেকজন আছে একবার লইয়া পুন আর কাছ কাছে আর বার আসি মহালোকের বহনে চন্দন গোবাকমালা চলে সবে আনন্দে মতাহারে চিনে প্রভুও হাসি আজ্ঞা করিলা আপনে সবারে চন্দনমালা দেহ তিনবার চিন্তা নাহি ব্যয় কর যে ইচ্ছা যাহার একবার নিয়া যে যে লয়ার বার ইয়াজ গায় তাহার কইলেন প্রতিকার আছে মন্দ বলে পরমার্থে দোষ হয় ষাঠ করি নিলেন বিপ্র প্রিয় প্রভুর চিত্তের কথা তিনবার দিলে পুণ্য হইবে সর্বথা তিনবার পাই সবে হরিশিত মন ষাঠ করিয়ার নাহি লয় কোনজন এই মতো মালায় চন্দনে গুয়া পানে হইলা অনন্ত মর্ম কেহ না হি জানে মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে পৃথিতে পড়িল যত দিতে মানুষের সে যদি প্রাকৃত লোকের ঘরে হয় তাহাতেই তান পাঁচ বিভা হয়। সকল লোকের চিত্তে হইল উল্লাস সবে বলে ধন্য ধন্য ধন্য অধিবাস শেষরও দেখিয়াছি এই নবদ্বীপে হেন অধিবাস নাহি করে কার বাপে হেমত চন্দনমালা দিব্য গুয়া পান অকাতরে কেহ প্রভু নাহি করে দান তবে রাজপন্ডিত আনন্দচিত্ত হইয়া আইলেন অধিভাস সামগ্রী লইয়া বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে পূর্বক পরমহর্ষ মনে ঈশ্বরের গন্ধস্পর্শ কইলা শুভক্ষণে ততক্ষণে মহাজয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতিবাণী অতিব্রতা গণে দেয় জয় জয় কার বাদ্য গীতে হইল মহানন্দ অবতার কেন মতে করি অধিবাস শুভ কাজ গৃহে চলিলেন সনাতন বিপ্রাজ এই মতে গিয়া ঈশ্বরের আপ্তগণে লক্ষ্মী করিলা অধিবাস শুভক্ষণে আর যত কিছু লোকে লোকাচার বলে দোহারাই সব করিলেন কৌতূহলে তবে সুপ্রহাতে প্রভু করি গঙ্গা স্নান আগে বিষ্ণু পুঁজি গৌরচন্দ্র ভগবান তবে শেষে সর্বাপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলা হল চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল পূর্ণ ঘর ধান্যদি দীপ আম্রসার স্থাপেন ঘর দ্বারে অঙ্গনে অপার চতুর্দিকে নানা বর্ণে উরয়ে পতাকা কদলি রোপিয়া বাঁধিলেন আম্র শাখা তবে আই প্রতিব্রতা গনলই সঙ্গে লোকাচার করিতে লাগিলাম মহারঙ্গে আগে গঙ্গা পুঁজিয়া পরমহর্ষ মনে তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে ষষ্ঠী তবে বন্ধু মন্দিরে মন্দিরে লোকাচার করিয়া আইলানিজ ঘরে তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রীগণেরে ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল অসংখ্যত শচীয় সবারে দেন বার পাঁচ সত তৈলে স্নান করিলেন সর্বনারীগণে হেন নাহি পরিপূর্ণ নহিল জীবনে এই মতো মহানন্দ লক্ষ্মীর ভবনে লক্ষ্মীর জননী করিলেন হর্ষ মনে শ্রীরাজ পণ্ডিত অতি চিত্তের উল্লাসে সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে পাশে সর্ববিধি কর্ম করি শ্রীগৌর সুন্দর বসিলেন খানিক হইয়া অবসর তবে সব ব্রাহ্মণেরে ভোজ্য বস্র দিয়া করিলেন সন্তোষ পরম নম্র হইয়া যে যে মত পাত্র যার যোগ্য যেন দান সেই মতো করিলেন সবারে সম্মান মহাপ্রীতি আশীর্বাদ করি বিপ্লবণ গৃহে চলিলেন সরবে করিতে ভোজন বেলা আসি লাগিল হইতে সবাই প্রভুর বেশ লাগিলা করিতে চন্দনে লেপিত করি সকল শ্রীঙ্গ মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তো থিগন্ধ অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন মধ্যে গন্ধের তিলক শোভন অদ্ভুত মুকুর শোভে শিশির উপরে সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর দিব্য সূক্ষ্ম পিতবস্ত্র ত্রিকচ্ছবিধানোইয়া কজ্জল দিলেন শ্রী নয়নে ধান্য দুবা সূত্র করে করিয়া বন্ধন ধরিতে দিলেন রম্ভা মঞ্জরি দর্পণ সুবর্ণ কুণ্ডল দুই সুতিমে নানা রত্ন হার বান দিলেন বাহু এই মতে যে শোভা করে যে যে অঙ্গে সকল ঘটনা সবে করিলেন রঙ্গে ঈশ্বরের মূর্তি দেখি যত নর নারী মুগ্ধ হইলেন সবে আপনা পাশরী প্রহরে বেলা আছে হানই সময় সবেই বলেন শুভ করা হ বিজয়, হিজয় প্রহরে বেড়াইয়া কন্যা গৃহে যাইবেন গধুলি করিয়া তবে দিব্য দোলা করি বুদ্ধিমন্ত খান হরিষে আনিয়া করিলেন উপস্থান বাদ্য গীতে উঠিল পরম কোলাহল বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল ভাটগণে পড়িতে লাগিলা রায় সর্বদিকে হইল আনন্দ অবতার তবে প্রভু জননী প্রদক্ষিণ করি বিপ্রগণে নমস্করি বহুমান্য করি দোলায় বসিলা শ্রী গৌরাঙ্গ মহাশয়ে সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয় दीते लागिल जयकार शुभ ध्वनिनाथम विजय कर गंगा तीर अर्ध चंद्र देखिल श्रे सहस लागिल जलित नाना विधबाजी सब लागिल कर आगे जत कदात बुद्धिमंत खार चल दुई सारी हई जत पाटवार নানা বর্ণে পতাকা চলিল তার পাচে বিদুষক সকল চলিলা নানা কাছে নর্তক বা না জানি কতেক সম্প্রদায় পরম উল্লাসে দিব্য নৃত্য করে যায় জয় ঢাক বীর ঢাক মৃদঙ্গ কাহাল পটহ দগড় শঙ্খ বংশী করতাল বরঙ্গ সিংহা পঞ্চশব্দি বাদ্যবাজি যত কে লিখিবে বাদ্য ভাণ্ড বাজি যায় কত লক্ষ লক্ষ শিশু বাদ্য ভাণ্ডের ভিতরে রঙে নাচি যায় দেখি হাসে সে মহা কৌতুক দেখি শিশুর কী দায় জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি যায় থমে আসিয়া গঙ্গা তীরে কতক্ষণ করিলেন নৃত্য গীত আনন্দ ভাজন তবে পুষ্প বৃষ্টি করি গঙ্গা নমস্করি ভ্রমে ন কৌতুকে সর্বনবদ্বীপ পুরী দেখি অতি অমানুষী বিবাহ সম্ভার সর্বলোক চিত্তে মহা পায়ে চমৎকার বড় বড় বিভা দেখিয়া ছিলোকে বলে এমত সমৃদ্ধি নাহি দেখি কোন কালে এই মত স্ত্রী পুরুষে প্রহুরে দেখিয়া আনন্দে ভাসে দেখি সুকৃতি নদিয়া সবে যার রূপবতী কন্যা আছে ঘরে সেই সব বিপ্রসবে বিষ করে হেন নাহি পারিলাং দিতে আপনার ভাগ্য নাহি হইবে কেমতে নবদ্বীপবাসীর চরণে নমস্কার এসব আনন্দ দেখিবার শক্তি যার এই মতো রঙ্গে প্রভু নগরে নগরে ভ্রমে ন কৌতুকে সর্বনবদ্বীপ পুরে গধূলি সময়াসী প্রবেশ হইতে আইলেন রাজপন্ডিতেরও মন্দিরেতে মহা জয় জয়কার লাগিল হইতে দুই বাদ্য ভাণ্ডবাদে লাগিল বাজিতে পরম সম্ভ্রমে পণ্ডিত আসিয়া দোলা হইতে কোলে করি বসাইল লইয়া পুষ্প করিলেন সন্তোষে আপনে জামাতা দেখিয়া হর দেহ না জানে তবে বরণের সব সামগ্রী আনিয়া জামাতা বলিতে বিপ্র বসিলা আসিয়া পাদ্য অর্ঘ্য বস্ত্র অলঙ্কার যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার তবে তান পত্নী নারীগণের সহিতে মঙ্গল বিধান আসি লাগিলা করিতে ধান্য দু দিলেন প্রভুর শ্রীমস্তকে আরতি করিলা সপ্ত ভিতের প্রদীপে খই করি ফেলি করিলেন জয়কার এই মতো যত কিছু করিলো কাচার তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া তবে হর্ষে প্রভুর সকলাপ্তগণে প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে তবে মধ্যে অন্তপট ধরি লোকাচারে সপ্ত প্রদীক্ষণ করাইলেনে তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সাদবার রহিলেন সম্মুখে করিয়া তবে পুষ্পখেলা ফেলি লাগিল হইতে দুই বাদ্য ভাণ্ড মহা লাগিল বাজিতে চতুর্দিকে স্ত্রী পুরুষে করে যনী আনন্দে আসিয়াবিলা আপনি আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে মালা দিয়া করিলেন আত্মসমর্পণে তবে গৌরচন্দ্র প্রভু তবে হাসিয়া লক্ষ্মীর পুষ্প ফেলা ফেলি করিতে লাগিলা হই মহা কৌতূহলি ব্রহ্মাদি দেবতা সব লক্ষিত রূপে পুষ্প বৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে আনন্দ বিবাদ লক্ষ্মী গনে প্রভু গণে উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে ক্ষণে প্রভুগণে লক্ষী গনে, হাসি হাসি প্রভুরে সর্বজনে, ঈশ হাসিলা প্রভু সুন্দর মুখে দেখি সর্ব লোক ভাসে পরানন্দ সুখে সহস্র সহস্র মহাতীপ জলে কর্ণে কিছু নাহি শুনি না হলে মুখচঞ্জিকার মহাবাদ্য জয়ধ্বনি সকল ব্রহ্মাণ্ডে পশিলে কেন শুনি হেনম শ্রী মুখ চঞ্জিকা করিরঙ্গে বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে তবে রাজপন্ডিত পরমহর্ষ মনে বসিলেন পরিবারে কন্যা সম্প্রদানে ঘুয়াচমনীয় যথাবিধি মতে ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে বিষ্ণুপ্রীতি কাম্ম করি শ্রীলক্ষ্মীর পিতা প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দুহিতা তবে দিব্য ধেনুভূমি শয্যা দাসী দাস অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে হোম কর্ম করিতে লাগিলা তবে শেষে বৃধাচার লোকাচার যত কিছু আছে সব করি বরকন্যা ঘরে নীলা পাঁচে বৈকুণ্ঠ হইল রাজ পণ্ডিত আবাসে ভোজন করিতে যাই বসিলেন শেষে ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে লক্ষ্মী কৃষ্ণ একত্র রহিলা কুতুহলে সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে যে সুখ হইল তাহা কি পারে কহিতে নগ্ন পূর্বে তারা যে হেন হইলা ভাগ্যবন্ত রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার সকল করিলা সর্বভুবনেরসার অপরাহ্নে গৃহাশিবার হইল কাল বাদ্য গীত হইতে লাগিল বিশাল চতুর্দিকে জয় লাগিলা পড়িতে। ঢাক পটহ শানাই বড়ঙ্গ করতাল অন্য অন্নবাদ করি বাজায় বিশাল তবে প্রভুরমস করি সর্বমান্যগণ লক্ষ্মীর সঙ্গে দোলায় করিলা রহন। হরি হরি বলি সবে করি জয়ধনী চলিলেন লয়া তবে দ্বিজ পুলি পথে যত লোক দেখে চলিয়া শিতেধন্য সবেই প্রশংসে বহুমতে স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী কত জন্ম সেবিলেন কমলা পার্বতী কেহ বলে এই হেন বুঝি হর গৌরী কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরী কেহ বলে এই দুই কামদেবরতি কেহ বলে ইন্দ্রসচি লয় মোরমতি কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা এই মতো বলে যত সুকৃতি বনিতা হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদীয়ার এসব সম্পত্তি শক্তি শক্তিযার লক্ষ্মী নারায়নের মঙ্গল দৃষ্টি দৃষ্টিপাতে সুখময় সর্বলোক হইল নদীয়াতে নৃত্য গীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে পরম আনন্দে আইলেন সর্বপথে তবে শুভ খনি প্রভু সকল মঙ্গলে আইলেন গৃহলক্ষ্মী কৃষ্ণ কুতুহলে তবে আই প্রতিব্রতা ঘন সঙ্গ লয়া পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ গৃহাসী বসিলেন লক্ষ্মী নারায়ণ জয়ধনীময় হইল সকল ভুবন কী আনন্দ হইল সে কথন, সে মহিমা কঞ্জনে করিবে বর্ণন যাহার ও মূর্তির বিভা দেখিলে নয়নে পাপ মুক্ত হই যায় বৈকুণ্ঠ ভবনে সে প্রভুর বিভালোগ সাক্ষাৎ তেই তান নাম দয়াময় দীননাথ তবে যত নট ভিক্ষুক গণেরে বস্ত্র ধন বচনে সবারে বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে আপনেশ্বর বস্ত্র দিলেন কৌতুকে বুদ্ধিমন্ত খানে প্রভু দিলালিঙ্গন তাহা ন আনন্দ কথন एसव लीलार प्रभु नाही परिच्छेद आविर भाव तिर भावेदे के सब लीला जत हई शतवर्षे बर्णी बेहन नित्यानंद स्वरूपे राज्ञाधरी शिविर सूत्रम्र लिखी हमी कृपा अनुसारे सब ईश्वर लीला जे पड़े सुने से अवश्य विहरए गौरचंद्र श শ্রীকৃষ্ণ চৈতন্যান্দজান গানো। পদযুগজানি চৈতন্য ভগবা আদিখণ্ডে শ্রী বিষ্ণুপ্রিয়া পুণয় পর্ণ নৌনা পঞ্চদশ্যায়